আজ আমরা আপনাদের দিশের আলোকে মিরাজ উল্নবীর ঘটনা শুনাবো। এক রাতে নবীজি সাল্ল আলিফাসাল্লাম সাহাবিদীর নিয়ে ঈশার নামাজ আদায় করলেন অতঃপর খানায় কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন এই সেই হাতিম যা একসময়ে খানায় কাবারই অংশ ছিল মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজে এখানে সমবেত হতো পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হত সংকটাপন্ন মুহূর্তে দোয়ার জন্য প্রসারিত করত দুহাত মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত নবীরজিও মাঝে মাঝে আরাম করতেন ওই রাতেও নবীজি সেখানে তন্দ্রাবিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি আর নবিরাসুলগণের নিদ্রা তো এমনই হয় চোখ দুটো তাদের মুদে আসলেও কল্প থেকে সতত জাগ্রত জিব্রিল আমিন আলী হিসালাম নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন অতঃপর তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকটে তার বক্ষের অগ্রভাগ হতে নাভি পর্যন্ত বিদিন্ন করা হলো। বের করা হলো তার হৃৎপিণ্ড তাবে জমজম দ্বারা শোধন করা হল ইমান ভরপুর স্বর্ণের একটি পেয়ালা দিয়ে দেওয়া হলীজির হজরত আনাস বলেন আমি এর চিহ্ন নবীজির প্রত্যক্ষ করছি বোরাত নামক ক্ষিপ্র একটি সাড়ি আনা হলো যা ছিল গাধার চেয়ে বড় ও খচরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহি রং ছিল শুভ্র এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতির যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের খুর তার পিঠের উপর জিন আটা ছিল মুখে ছিল লাগাম নবীজি রেকাবে পা রাখবেন এমন সময় বোরাক অধ্যত্ত দেখালো। জিব্রিল তাকে থামিয়ে বললেন হে বোরাক তুমি মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে অধ্যত্ত্ব প্রকাশ করছ তুমি কি জানো আল্লার কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপর সওয়ার হয়নি একথা শুনতেই বোরা ঘরমাক্ত হয়ে গেল অতপ্পল নবীজি বোরাকে আরোহণ করলেন মুহূর্তেই এসে উপস্থিত হলেন জেরুজালেম নগরীর বাইতুল মাকতিসে বাইতুল মাক্তিসে ঢোকে তিনি দেখেন হযত মুসা আলী হিসালাম নামাজরত আছেন তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী তার চুল ছিল কোকরানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত देखे मन जो शान गोत्रेर हजरत ईसा आलिलम केण्डयमान नाम सदा लाल रंग विशिष्ट सोजा और चाकचिक्क्यमयर आकार आकृति साहबी और सऊद सकाफी अदीअल्ला आनुरश्यपूर्ण हजरत इब्राहिम आली सालाम के नामरत अवस्थाय दृष्टिगोचर हल नभीजी তার দেহাবয়ব আমার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ ইতোমধ্যে জামাত প্রস্তুত হল তিনি দুরাকাত আদায় করলেন সকল নবীর ইকতেদা করলেন ওখান থেকে বের হয়েই দেখলেন জিব্রিল আলী হিসালামের হাতে দুটি সুদৃশ্য পাত্র একটি শরাবের অপরটি দুধের পাত্র দুটি পেশ করা হলে নবীজি সাল্ল আলী সাল্লাম দুধের পাত্রটি বেছে নিলেন এতদর্শনে জিব্রিল আলী হিসালাম তাকে বললেন আপনি ও আপনার উম্মত স্বভাবজাতই বেছে নিয়েছেন আপনি যদি সরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পদ্রষ্ট হয়ে যেত এরপর শুরু হল ঊর্ধ্ব সফর নবী করিম সাল্ল আলিহ্লাম বোরাকেই আরোহিত ছিলেন একে একে প্রতি আকাশের দ্বার তার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছিল প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিব্রিল আমিন আলী ইসালাম দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করলেন অপর প্রান্ত হতে প্রশ্ন করা হলো মান আন্তা আপনি কে কালা জিবরিলাম বললেন আমি জিবরিল কেলা ও আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে আছে কালা মুহাম্মদ জিব্রিল আলী হিসালাম বললেন আমার সাথে রয়েছেন মোহাম্মদ কেলা ওয়দ বুয়াইলেই আবার প্রশ্ন করা হলো তিনি কে আহত হয়েছেন হা তিনি আহত হয়েছেন এরপর আমাদের জন্য প্রথম আসমানের দ্বার উন্মুক্ত করে দেয়া হল অটপর প্রথম আসমানের দ্বার খুলে দেয়া হলে তারা উপরে উঠে এলেন নবী সাল্লু আলিহ সাল্লাম বলেন ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যার ডান দিকে রুহের একটি ঝাঁক দেখা গেল বাম দিকেও তেমনি একটি ঝাঁক ওই ব্যক্তি ডান দিকে তাকিয়ে হাসছেন আর বাম দিকে তাকিয়ে ক্রন্দন করছেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মার হাবা হে মহান পুত্র মার হাবা হে মহান নবী নবীজি জিব্দ আলিহি সালামকে জিজ্ঞাসা করলেন ইনিকে তিনি বললেন তিনি আদম আলিহিস তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার বংশধর ডান দিকে যারা তারা জান্নাতি আর যারা বাম দিকে রয়েছে তারা আর তাই তিনি ডান দিকে হাসছেন আর বাম দিকে তাকিয়ে কাঁদছেন এরপর জিব্রিল আলী হিস্সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন সেখানেও জিব্রিল আলী হিস্সালাম দ্বার উন্মুক্ত করার অনুরোধ করলেন পূর্বের মতো প্রশ্ন উত্তর হল দ্বার উন্মুক্ত করা হলে সেখানে দুখালাত ভাই অর্থাৎ হজর ইসা আলী হি সালামের সাথে সাক্ষাৎ হলো। তারা উভয়ই নীকে মার হাবা বলে দোয়া করলেন এরপর জিব্রইল আলী হি সালাম তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দার উন্মুক্ত হলে সেখানে হজরত ইসুফ আলী হি সালামের সাথে মোলাকাত হল আল্লাহ তালা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন मारबाबा उष्ण अभिवादन एक ही भाव चतुर्थ आकाशे पोछले हजरत इदरिसम शुभम आसमान पोछले हजरत हारन आल साल सतो आसमान सतो हजरत मुसा आलिलम तक हजरत मुसा आलिलम क्रंदन करते लगलें কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তারপরেও আমার উম্মতের চেয়ে তার উমত অনেক বেশি জান্নাতে যাবে কথা ভেবেই আমি কাঁদছি সেখান থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে হজরত ইব্রাহিম আলী ইসালামের সাথে তার সাক্ষাৎ হল তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করেন যাদের পালা এরপর আর কখনও আসে না হজরত ইব্রাহিম আলী সালাম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন অতঃ্পর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মুহাম্মদ আপনার উম্মদকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এর পানি সুমিষ্ট হচ্ছে খুব পরিচ্ছন্ন সমতল এর বৃক্ষ হচ্ছে পর্যন্ত নিয়ে যাওয়া হল পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা উপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায় তদ্রুপ ऊर्धज जगत थे निम्ने आगमनकारी सबकिम केल्लम सिद्धरतुलताहर पता हाथ कान फल छबीजी सिद्धरतुलताह पेड़ एर्धे पोछ जा हुकुम आहकाम लिपिबद्ध करस्त फरेश तरह कलम आवाज सुनते आल्ला नबीजी के जा देता दिल मज फरज करल फिर हजर मुसा आल साल सबीजी के जिज्ञासा कर रब्मी वक्त महान रबे जानव कमार आवेदन करम्मत नहीं बनी इसराइल केम फरज दिए परीक्षा देखी নবী ফের মহান রবের কাছে বললেন রাবুল আলমী আমার উন্মতের জন্য নামাজ আরো কমিয়ে দিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় ৪৫ ওয়াক্ত নামাজের কথা হজরত মুসা আলী হিসালামকে জানালে তিনি বললেন আপনার উম্মতের এ পরিমাণ পালন করারও সামর্থ্য নেই অতএব আরো হ্রাস করার আবেদন করুন নবীজি বললেন আমি এমনি ভাবে বারবার আপন রব মুসা আলিহিসাল এর কাছে আসা যাওয়া করতে থাকলাম আর প্রতিবারই পাঁচ পাঁচ করে কমতে থাকল অবশেষে আল্লাহ পাক ইসাদ করলেন মুহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচওয়াক্ত নামাজই মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের সবাব ফলে সেই পঞ্চাশ নামাজই হয়ে যাবে যে ব্যক্তি সৎ কাজের ইচ্ছা করবে এরপর তামলে পরিণত করবে না তার জন্য একটি নেকি লেখা হবে আর যে ইচ্ছা করার পর আমলেও পরিণত করবে সে দশটি দেখি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তার কোন গুনাহ লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তবে একটি মাত্র গুনাহ লিপিবদ্ধ হবে নবিসাল্ল আলিহ্লাম বলেন এরপর আমি নেমে এসে হজত মুসা আলিহিসাল্লামের কাছে গেলাম शे दीर्घ सफर शेष महान माओलार घनी अंतरंग सानिध्य पे नबीजी फिर एलें मक्का नबी सल्लाह आल्लम रजनी মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন পাঁচওয়্য নামাজ সুরাব আকার শেষ আয়াতসমূহ এবং পুরো উম্মতের মধ্যে শির থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাঘ ও ক্ষমার ঘোষণা এ ছিল উম্মতে মোহাম্মদের জন্য মিরাজের পুরস্কার সবে মেরাজের সকালবেলা নবীজি হাতিমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসেছিলেন মনে মনে ভাবছিলেন রাতে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যাবাদী ভাববে না তো ইতোমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবুজাহাল নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বলল কোন বিষয় নিয়ে চিন্তিত নাকি নবীজি বললেন হ্যাঁ সে বলল কোন বিষয় নিয়ে তিনি জবাব দিলেন আজ রাতে আমার মিরাজ হয়েছে সে বিস্ময়ের সাথে বলল কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল নবী সাল্ল্লাহ আলি হুসাল্লাম বললেন বাইতুল মাকদিস পর্যন্ত সে আরো ঠাট্টা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে তিনি দৃঢ়তার সাথে বললেন হ্যাঁ এরপরে আবুজাহাল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে নবী সাল্লু আলী হুসাল্লাম আরো দৃপ্ত কণ্ঠে বললেন অবশ্যই আবুজাহাল গোত্রের নাম ধরে রাখতে লাগল আর তারাও দলে দলে খানায় হতে সকালে এসে উপস্থিত আবু বললাম পারলে তা তাদের কাছেও ব্যক্ত করবী সাল্লাহ আলী ওসাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখলো। আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখ্য উপস্থিত অনেকেই বাইতুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল নবী সাল্লি বললেন আমি তাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডায়মান ইতোমধ্যেই পুরো বাইতুল মাকদিস আমার সামনে উদ্ভাসিত করা হলো। আকিলের ঘরের উপর উদ্ভাসিত বাইতুল মাকদিস আমি সচক্ষ দেখে দেখে সবকিছু নিঃসংকোচে বলতে লাগলাম শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল সে তো সব ঠিকই বলছে মক্কার কোন এক পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রিয়াল মক্কার কাফেররা তাকে এই বিস্ময়কর কথা জানালো। এবং বলল এরপরও পরেও কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকরের হৃদয়ে ইমানের বন্যী শিখা জ্বলে উঠল आस्था नहीं सुदृढ़ कण्ठे बोलन तोर चे दूर अनेक जटिल विषयता के विश्वास करीचा आसमानी प्रत्यदेश समूह रही अटल विश्वास